এখন আমাদের সম্মুখে বয়ান করছেন হজরত মাওলানা মুতালিবুর রহমানা মুহমান আপনার সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আদৌ সপদ কাল শীতলা কে মেবানি অন সবাইবান খুল করুন আিল শ দিন সুসে লো মে রো নয়ৌ ফির বজনে هي صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه محبته بنو صلى الله عليه وسلم يا ايها الناس তো বো হিলাম কলে মালাই না এই লোভা সহ লাই লো মস মকরম ওজিবুল ইতাম তিন দিন রফি আল্লাহরি আশেকিন জাকির ইন মুসলিন বান্দাদের এস্কের মিলন মহামান্য সভাপতি আমার সায়দ আবর হক আরে বিল্লাহ আমার সায়ৎ মহাদ হাজরতে উলামাই কালাম বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত আল্লাহ আাকিরিন মুসদ্দিন বান্দগন। আল্লাহ ফকের বড় শুকর জরাবুল আলমিন এই ফেতনা ফাসাদের জামানায় আল্লাহ তালা দুধ শ্রেষ্ঠ দরবারে আসার তৌফিক দিলেন এজন্য সকলের জবান খুলি বলি আলহামদুলিল্লা অন্তর থেকে বলেন আপনারা সবাই বুদ্ধিমানের দল আল্লাহ আকবর বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে বুদ্ধিমান হিসাবে ডাকা হবে আলহামদুল্লা বলেন না যাদেরকে বুদ্ধিমান হিসাবে দেখা হবে দুনিয়ার মধ্যে যাদের দুটি আমল ছিল আর এর দুটি আমল বাংলাদেশ জমিয়ে তো শালিকিনের মধ্যে আছে আলহামদুল্লা বলেন না এ ভাই আমাদের সবক আসবাব আলহামদুলিল্লাহ বলেন না বুঝ কি মরি দইছি নাকি কি মনে করলেন বুঝ যা শুইনাই তো মরি দিয়েছি না শুইনে কি মরি দিয়েছি নাকি আর নাশাই পাশাই করে দিয়েছি নাকি এর মধ্যে যাদের দুটি আমল ছিল কামতের ময়দানে বুদ্ধিমানের কাতারাবে দাঁড়াবে আল্লাহ ডাক দিবেন আইনাউলিল আলব বুদ্ধিমানের দল কোথায় তোমায় দাঁড়াও জিজ্ঞাসা করা হবে আইল আলবাব এই মায়ানে জ্ঞানী বলেন যাদের মধ্যে দুটি জ্ঞান ছিল দুটি আমল ছিল এরা হলো এক নম্বর যারা দনিয় মধ্যে বেশি বেশি জিকি করেছেন দুই নাম্বার যারা ফিকির করেছেন ও বন্ধুরে এই ময়দানের মধ্যে জিকিরও আছে ফিকিরও আছে অথবা আপনারা বুদ্ধিমান আলহামদুল্লাহ বলেন এই দেখে আমি বললাম তাহলে আলহামদুল্লা বিগত ২৯ অক্টোবর আমি কথাটা অনেক জায়গায় বলেছি যারা ইন্টারনেট পড়তে একটা খবর পড়েছিলাম সারা বিশ্বের এক হাজার চৌরাশি জন বুদ্ধিজীবী এক জায়গায় বসে তারা গবেষণা করেছে বর্তমান জামানায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং বুদ্ধিমানকে এক হাজার জন ব্যক্তি দশজন মানুষের নামের তালিকায় নাম নিয়ে আসছে এটাই হল বুদ্ধিজীবী তার মধ্যে যিনি এক নম্বর হয়েছেন ওনার নাম বর্ণবাদ বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আপনার নামটা কি মুসলমানের মত মনে হল দুই নম্বরে পোপ ফ্রান্সিস এভাবে দশজনের নাম নিয়ে আসছে তার মধ্যে ডাক্তার ইউনুসের নাম আসছে যিনি মোটামুটি করে রাজা এভাবে আসছে খবরটা বলার ধরে একটা কবিতা কবিতাটা কি ছিল সেই হয় পরে নেই আপনারা কিন্তু এই কবিতার সাথে আমি একমত না বলো কেন তো আমরা থেকে পরে আসতেছি আর আপনি কবিতার সাথে একমত হন না কারণ কি বলে কবিতার সাথে আমার আল্লাহ একমত না কেন কবিতাটা হওয়া উচিত এভাবে আল্লাহ এবং রসুলাকে বড় বলে বড় সেই হয়সলমান বাইরা আমার ভালো করে মনে রাখবেন বুদ্ধিমান কাদের কয়। তো ওই ব্যক্তিকে বলা হয় মন যা চায় তা করে না মন নামাজ পড়তে চায় না মনের বিরুদ্ধে জেহাদ করে নামাজ পড়ার নাম হইল বুদ্ধিমান আল্লাহরে বলেন এই বয়সে দাঁড়িয়ে রাখলেন না জানি মানুষ কি কয় বন্ধুরে শতবাদা বিপত্তিকেও অপেক্ষা করে আমার নবীজিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুখে দাঁড়িয়ে রাখার নাম হল বুদ্ধিমান মাথায় টুপি দিতে চায় না মনের বিরুদ্ধে জেহাদ করে মাথায় টুপি দেওয়ার নাম হলো বুদ্ধিমান ও আমি আমার নবীজি বলেন বুদ্ধিমান ব্যক্তিকে বলা হয় যারা জেনদ জন্য সম্বল ব্যস্ত আসেন সময় আমার বেশি নেই আমি আল্লাহর একটা প্রেমের কথা পেবে আল্লাহ এত দরদ এই সময় তো তার নাম রসমান সোলহান আলাই না আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাবাদ করিছি এই আয়াতটা পড়ার পর আমি বিনা নামাজের অর্থ না তারপরে আমি আল্লাহরেছি কোরআন শরীফের মধ্যে যত আয়াত দেখেন এর সে দোয়ারদের আয়াত আর নাই বলে কে আমরা বলে মহান রবুল আলামিন আমাদের জন্য তো আর দরজা খুলে রাখছেন না আমার আল্লাহ জানতো আমি দুনিয়ায় পাঠালাম গুনার মাদ্দা দিয়ে ওরা গুনা করবে আর গুনা করলে জাহান্নাম কিন্তু এমন একটা রাস্তা আল্লাহ বলে দিছে যে রাস্তায় চললে যত গুনাই হোক ওই রাস্তায় চললে জান্নাতের মেহমান আমার উম্মাতের জন্য আল্লাহ দুইটা আমানত আমাকে দিয়েছেন আল্লাহ আকবর একটু জোরে বলেন হাদিস শরীফের মধ্যে আসছে অকাল রসোল্লাহি মোহাম্মদ এবার আমার খুশির সংবাদ গ্রহণ করেন আজ থেকে নিয়ে বছর আগে আর সবুজ তম্বুজের নিচে ঘুমাই দিনবি বলে গেছেন প্রামিনা আমাকে দুটি জিনিস নাজিল করেছেন আমার জন্য আমাকে দুটি আমানত দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাকে দুটি জিনিস আমানত দিয়েছেন আমার উন্মতের জন্য সেটা কি আয়াত দ্বারা সাবেদানির দিবাহ স্তিরু এক নম্বর আমি নবী যতক্ষণ পর্যন্ত আমার উম মধ্যে বিদ্যমান থাকবো অতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়া হব না অতক্ষণ আমি যখন দুনিয়ার থেকে চলে যাব। আমার রুম জন্য আমি স্ত্রেজাল রেখে যাব। ইলাইয়াও মিলতে আমাকে আমার পর্যন্ত আমার রুম যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তোবা করবেন কতদিন পর্যন্ত আমার উমকে কষ্ট দেওয়া হবে না বলেন তোবার দ্বারাই আল্লাহ ওলি হওয়া যায় সুহানা হায় হায় চিন্তা করা যায় নবী কয় কি আত্মি বুল একজন নারী কানা ভালো না চেহারা নোংরা পাগল এমন একজন নারী সাথে কেউ প্রেম করবে চাপে কেউ ভালোবাসা করতে একজন অন্যায় করে ফাঁপি এমন কোন অন্যায় নাই যে করে না এমন একজন অন্যায় মানুষের সাথে কেউ বন্দুস্তা করতে চায় বলেন চায় আমার আল্লাহ কবে সব বা যত হয় খালি কুদ্রুতি বলবে ও আমার বন্দুক দেখছেন আমি এক মাহফিলি গেছি সারা যেরকম এক দল করে ইসলামী দলই জিকিরের আমাকে জিকির কোন বার্তা যাওয়ার দিচ্ছের আমার সায়কের নাম বলছেন বলে অমকের মুড়ি হ্যাঁ ব্যসে তো জিকির পাটি আমি বললাম ওরের জবাব দিব আমি ও তো সভাপতি ও তো আমার ড্রাইনে আছে জবাব যখন আল্লাহ নিয়ে আলোচনা করতেছি সর্বপ্রথম বলছি যে আমার এই যে বিকালে চার্জ শুরু হয়ে যায় একদিন মোবাইলে চার্জ দি থেকে আমার চৈত্র সুর দিকে গেছে তখন আমার খেয়াল হলো আল্লাহ মোবাইলে সকালে চার্জ দেয় বিকালে ঘুম হয়ে যায় আর আল্লা সৃষ্টির পর থেকে নিয়ে পূর্ব আকাশে একটা সূর্য দিচ্ছে কোনদিন আল্লাহরের যেমাত্র আমি আস্থা করছি যিনি জিকিরের বিরুদ্ধে উনি জোরে পায় উঠছে আল্লাহ আকবর তা আমি বললাম আল্লাহ আকবর আপনি কোনখা হ্যাঁ ভেয়া আল্লাহ আকবর কোন আল্লাহ যে কুদ্রত বললাম রসুরপুরে একটাই বোঝার এবারত আর না বুঝছে এবারত এবার নামাজেরও প্রকার আছে নামাজি যে কেমন নামাজ নিজে হইতে পারে নাই তো রসুরপুরে এসে বুঝতে পারি নামাজিরও পোকার আছে আবার জিকির কারীর উপকার আছে অনেকে জিকির করে দেখবেন পার্থক্য আছে না যদি সাইবার সাথে আসে আল্লাহর উলি দরবারে আসো তোমরা যতই সমালোচনা করো দিন দিন আমাদের পাল্লা বাড়ি হইতে আসে বিরোধিতা করে লাভ নাই কারণ ওই পূর্ণিমা রাত্রে কুটটা চন্দ্র বুবু করে এতে চন্দ্রের কোন ক্ষতি হয় না যদি কোন ঠিক না ঠিক যতই জাকির নায়কের ভেতনা যতই আহলে হাদিসের ফেতনা যতই জামাত শিবিরের ভেতনা ততই সুলুকুরের পাল্লা ভারী মুসলমান ভাইরা এবার কোরআন হাত ছাড়িয়ে ডাকতেছে সুযোগ একটাই রাস্তা খোলা একটাই তোবার রাস্তা আমরা তোবা করার জন্য আসি জোরে কান কি করার জন্য আসছি তোবা খোলে তোমার নারজন দিয়ে আল্লাহর অলি হওয়া যায় গল্প একবার জোরে সময় জহু তো নাই সংক্ষিপ্ত আল্লাহর তো বা করলে আল্লাহর হওয়া যায় বেসারা বাগদাদের প্রধান বিচারপতি এনার নাম এব্রাহিম বিন এসহাত একটু জোরে কর নাম দেখি এ ভাই গুনাগারের জন্য শুভ সংবাদ গুনাগারের পক্ষে আল্লাউ রসলু বেসার জীবনে তাহার নামাজা নেই যে বিচারপতি তাহারুতের নামাজ কাজ নাই ওই বিচারপতির দ্বারা ভুল বিচার হইতে পারে না ওই বিচারপতির কলম টাকার বিনিময় চলতে পারে না উনি একদিন গুমের গড়ে গুমের গড়ে স্বপ্ন দেখে মুদিন নবী আমার ঘরে হাজির আল্লাহ তুমি আমাদের সবাইকে এক নজর দেখাই কাগরে ওয়াশ করতেছি আচ্ছা এই ময়দানে ওয়াশ করবো কারে এখন হজরত বলে আমরা কি করবো আমি তো আল্লাহ করতেছিলাম মনে হয় আল্লাহ বাসাইছে আল্লাহ করা সালেকি জায়গায় আছে আল্লাহর ফজলে রসুল্লাহ সাথে কতবার দিদার কি কম কম কওয়াও যায় না যায় না তো আল্লাহ হাফির্লাম এব্রাহিম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনি আমার ঘরে কিসের জন্য আসছেন এব্রাহিম বলেন হর তোমার জেলখানার মধ্যে ঢুকছে এক নম্বর অরাত এই ব্যবসারা মদ খায় বলেন মদের গুণা ছবি কবির একটু জোরে কর না মঠ বাংলাদেশে আসে না এই মধার কথা আল্লামা রসুলপুরি বলে কি বলে না বলে কি বলে না গতকাল ইতিহাস দেখেন নাই ও জাতির নেতৃবৃন্দ দল যদি জাতীয় পুরস্কার দিতে হয় তাহলে জাতীয় পুরস্কার এক নম্বর আল্লামা রসুলপুরী পায় কেন রসুলপুরী দ্বারা জাতির ক্ষেত মত হচ্ছে রসুলপুরি দাদা দাঁড়ায় জাতির মানুষের চরিত্রের বিকাশ আমাদের দ্বারা জাতির কোন ক্ষতি হয় না বরং জাতির গিয়েছিলাম বেসারায় এসাই আমার সামনে সিগারেট খাইতেছে আমার দেখে রাগ হয়ে গেল যতই হই আমরা জীবনে কোন থানায় আসি না থানা চিনি না বুঝি না আমরা আসছি তোদের মেহমান কুমার তুমি একটা ভালো করে কথা বলবি আমার সাথে সিকরে আমি বললাম শোনেন আমরাই থানার নাগরিক আমাদের সামনে আমরা পালন করি আমাদের কথায় মৎ থর মৎসারে চোর হয়। বেনামাজি নামাজি হয় সুৎকর সুৎচারে আপনাদের কথায় চোর ভালো হয় না বরং চোরের ভাত পান কি কন ঠিক না দেখে অতএব জাতীয় পুরস্কার বলে আল্লামা রসুল পরিবার করছে না কবিরা গুণা তিন নম্বর ব্যবসার মানুষ হত্যা করছে সকিরা না কবিরা এই তিন চার গুণার কবিটা বেসারা এই বেসার জন্য মুক্তি চায় জনাবে মোহাম্মদুল্লাহ মোহাম্বতন করার সাল্লাম জেলার কিছু বলেন না প্রধান বোধ বিচার বিচারপতি কিছু বললেন না যে জায়গায় নবী মুক্তি চায় আমাদের করার কিছু নাই কিন্তু ব্যাপারটা বোজার বিষয় অপরাধ তিনটাও ছোট না বড় অপরাধ মুক্তি চাই মদিনার নবী আল্লাহবর একটু জোরে বলেন না কোন জোরে বলেন আমার জমি নাজম সব বলেন গুণাগার হইতে পারি বংশে আমরা ভালো জোর কংশ ভাল্লাম আমার নবীন বলছেন ছয়টা কাজ মধ্যে পৌঁছাবে বাগান আল্লাহ তার জন্য বদ্ধ করেন নবীন তার জন্য বদ্ধ করেন ও কালার সাল্লাহাম ও আমার যুবক বাইরে একটু জলের কান্দা শোনার জন্য চেষ্টা করলেন বাদান সাহ শ্রেণীর ব্যক্তিকে বাদান সয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বাদ দোয়া করেন নবী করেন আমার নবী বলেন শুনে রাখ নবীদের দোয়া কিন্তু কব হয় এক নম্বর আজ্লা a <laughs> যারা কিতাবের মধ্যে বার্তি করে কিতাবের মধ্যে নাই কিন্তু কিতাবের মধ্যে কিতাবের মধ্যে আছে কিন্তু থেকে করে দেয়। আল্লাহ কালামের মধ্যে যারা কম বেশি করেন আমার নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ বদ্ধ করেন নবী বদ্ধ করেন দুই আল নম্বর হল মুকাদিমিল্লাহ যারা আল্লাহর তবদির বিশ্বাস করে না এই ব্যক্তিকে আল্লাহ আলমিন বদ্ধ করেন তিন নাম্বার আল মুসল্লি বিল বেল যারা জোর করিয়া ক্ষমতায় থাকতে চায় আল্লাহ আকবর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি মেহরবাহী করে আছি প্যান্ডেলের ভিতরে